আবু হুরাই রাহদালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে হে রব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন একটি নিঃশ্বাস শীতকালে একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো